نتوحد في خندقين وعزكم هو منهج القرآن إرهاب أعداء الإله عقيدة تنبيك على الأرض بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أما بعد عبد القادر بن عبد العزيز شكرا الله وصلاه العنبات يدى بالعدار التونشو فاركرو ان شاء الله যেখানে জেহাদ ফরজ অবস্থায় আদায় এর বেতারে অক্ষম থাকলে প্রস্তুতির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা জানি যে ইদনে তাই মিয়া রহিমা হুল্লার একটি বাণী আছে যেটা পুরাণ এবং হাদিসের মিরজস যে যখন কোনো বিষয় ফরজ কোনো বিষয় অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল হয় তখন যেই বিষয়ের উপর নির্ভরশীল সেটাও কি হয়ে যায় ফরজ হয়ে যায় দেহাদ আদায় করা প্রস্তুতির উপর নির্ভরশীল আদায় যখন ফরজ হবে প্রস্তুতিটাও কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে আদায়ের অপারগ অবস্থায় প্রস্তুতিটার উপরই খরচটা কি হবে বাস্তবায়িত হয় খরচ আদায়ে নির্দেশটা বলবৎ হবে প্রস্তুতির উপর এই বিষয়টাই তিনি আলোচনা করেছেন এখানে হুকমুত্তদ্রী বিলাসী লীল মুসলিমিন মুসলমানদের জন্য সামরিক প্রশিক্ষণের বিধান আও আহমিয়ত উত্তদ্রী বিল আশ্কারী লীল মুসলিমিন প্রথম কথা হল মুসলমানদের জন্য সামরিক প্রশিক্ষণের গুরুত্ব আল্লা রসুল্লাহি তাম ইউ সিকু আন তাদা আলাই কুমুল উমম মিনকুল্লি উফুকিন চিরেই পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী তোমাদের উপর ডাকাডাকি করে একত্রিত হবে কামা তাদা আল আল পাসা যেমন খাবার গ্রহণকারীরা খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকাডাকি করে সমবেত হয় আমিন কিল্লা তিন বিনা ইদিন আমরা জিজ্ঞেস করলাম আয়াল্লা রসুল সে সময় আমাদের সংখ্যার স্বল্পতার কারণে এমন দুরবস্থার সৃষ্টি হবে কলা আংতুম ইউমাঈদিন কাতির রাসুল সাল্লি ইসলাম বললেন সেই সময় তোমাদের সংখ্যা হবে প্রচুর ওলা কিন্নাকুম ঘোসা উমকা গোসা ইসীন কিন্তু তোমরা বানের খরকুটার ন্যায় খরকুটা খরকুটাস্বরূপ হবে তুম জাউল মাহাবা তুমিন কুলুবি বি আদু বিকুম তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে ওয়ুজা আলু ফি কুলু বিকুমুল ওহান तुमरेस्थापित वाहन कलान की वस्तु जीवन भल मृत्यूर प्रति घृणा बेचे थार्ती लोभ और आल्ला कुरबान हवा अन रोगे ओहान बोले रसुल काफेर तुम्हें भय काफे कारण समस्त जति गोष्ठी गोका डाक तुम्हारे शेष करार्जन समबत हो सल्ला जख तुम्हरा आईना नामक सन्देह जनक सुधी व्यवसा वणिज्य जड़िए पड़े तुम आजनाकार गि पशु धरवे तुम बीजार चाषाबाद सन्तुट हो पड़े वुमुल जिहदा जीवन उपकरणे ये समस्त उपाय संश्लिष्ट हुए जेहदड़े दिव्य सल्लाकुम जुल्लान अल्लाह तला तुम्हारे लाचना चपिये दिवे से कख दूर करबा हत्या जतना दीनर दिखे फिर आस जेहदड़े देवा यहाल এই হাদিসের আলোকে মানে শেষ সময়ের মধ্যে উম্মতের সবচেয়ে বড় বদিনী অন্য অন্য তো বদদিনী কিন্তু এখানে রাসুল সাল্লাসলাম ওই দুরবস্থার উম্মতের লাঞ্ছনাকর অবস্থার জন্য দায়ী যে বদদিনী সেটা হল কোন বদিনী যে ছেড়ে দেয় এই বদিনী যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত লাঞ্ছনা কি হবে না দূর হবে না सब एबाद जेहर मध्यस्त ला अल्लाहर शत्रु गुलना दूर हालामान हादिस उल्लेख कर भाष्य एक वालका मुसलिमरा दुनिया के भलेबसे बस आरोप मृत्यु के घृणा कर मृत्यु देखा जिहदा जिहादेद जिहाद आम भावे ছেড়ে ফলে আল্লাহের জাতি গোষ্ঠী এদেরকে এখন মজা চাকাচ্ছে অপদস্ততা লাঞ্চনারকুবতুন কদরিয়াত पक्षार शिस्त ना हार उपाय नहींहद परीक्षा आल्ला पक्ष कूदरतर पक्ष शि जेहदे पर से शांति बाचार्यवस्था नहीं ইমানদার সকল কি হলো তোমাদের যখন বলা হয় যে আল্লাহর পথে বেরিয়ে পড়ো ইসা পাল ইং ফিরু কিন্তু বলা হয়েছে মানে শুধু কি না বের হওয়ান বের হওয়ার মধ্যে আল্লাহ একটা শিল্প এখানে নিয়ে এসেছেন তোমরা পৃথিবীর কি যেখানে তুমি আছো সেখানে তোমরা সেটে বসে থাকো তুমিল হায়াতি দুনিয়া মিনাল্লা আখিরাতের পরিবর্তে দুনিয়া নিয়ে সন্তুষ্ট হয়ে পড়লে ফিলা ইল্লা ফিলতিভাবে জেহাদের গমন করলে দুনিয়ার সুবিধাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আখেরাত অর্জিত হয় আর জেহাদে না গেলে দুনিয়াটা ঠিক থাকতেছে কিন্তু আখেরাত তো কি হচ্ছে নষ্ট হচ্ছে এখন এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আখেরাতের বিপরীতে হায়াতি দুনিয়া ফিলা ফিরাতি ইল্লা কালী আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন দুনিয়ার ভোগের সামগ্রী অল্প কিছু বস্তু ছাড়া তার কিছুই না সুখে থাকবে যদি বের না হও ইউদ্দ কুম আন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে দিবেন ওয়াস তাব্দক তোমাদের বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে আসবেন আল্লা কোন ক্ষতি করতে পারবে না। পারবেনা বল্লো আল্লাহ সব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান আল্লাহ তালা সব বিষয়ে ক্ষমতাবান এইজন্য আল্লাহর ক্ষমতা প্রয়োগ করে নিজে কাফেরদেরকে সরাসরি কি করবেন না ধ্বংস করবেন না বরং তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কাফেরদের মোকাবেলা করার দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করে এটাকে কুরবান করে কাফেরদের সামনে নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দেওয়ার তোমরা না করলে অন্য আরেকটা দল দিয়ে আল্লাহ তালা কি করবেন করাবেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান অন্যকে দিয়াও করাতে পারেন তোমাদেরকেও দিয়াও করাতে পারেন সরাসরি ফেরেস্তা দিয়েও কি করতে পারেন করাতে পারেন কিন্তু আল্লাহ তালা কিভাবে করবেন তোমরা যদি ইচ্ছা করে না করো তোমাদেরকে আল্লাহ তালা বাদ দিয়ে দিবে অন্যদেরকে দিয়ে করাবে তারা তোমাদের মতো কি করবে নাহাদ পরিত্যাগ করলে তোমাদেরকে আজাদ আলিম যন্ত্রণাদায়ক কি দিবেন শাস্তি দিবেন সেটাই হলো হাদিসের মধ্যে যে বাল্লা হলো যেহাদ ত্যাগ করা হলে তোমাদেরকে কিসে পেয়ে বসবে পেয়ে বসবে লাঞ্চনা পেয়ে বসবে এটাই যেটা হারিসে থেকে বর্ণিত জুল নামে উল্লেখ করা হয়েছে তাদা আল আর এই আজাবে আলিমের অন্তর্ভুক্ত যে বিভিন্ন জাতিগোষ্ঠী মুসলমানদের উপর ডাকাটাকি করে আক্রমণ করে বসে আছে কিছু অন্তর্ভুক্ত এই আজাবে আলিমের অন্তর্ভুক্ত যে এই আলিম যেটাকে জুল নামে উল্লেখ করা হয়েছে সৌবানের মধ্যে না যেটাকে উন্মতের ডাকা ডাকি করে তাদের উপর সমবেত হওয়া বলে উল্লেখ করা হয়েছে আর এর থেকে মুক্তির ব্যবস্থা সেভাবেই হবে যেভাবে রাসু সাল্লাম বলে দিয়েছেন এর থেকে মুক্তি তোমাদের হবে না এর থেকে তোমরা বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দিনের দিকে ফিরে না আসবে মানে এই আজাবে কে আল্লাহ তারা দূর করবেন না তোমাদের থেকে এই জুল দূর হবে না সারা পৃথিবীর জাতি গোষ্ঠী গুলো করে তোমাদের উপর আগ্রাসন চালানো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দিনের দিকে কি না করো ফিরে না আসো দিনের দিকে ফিরে আসা বলতে তাহার যুদের দিকে জেহাদের দিকে ফিরে না আসো এখানে সুনির্দিষ্টভাবে দিন দ্বারা কোন বিষয়টা উদ্দেশ্য ইলাল ইহাদ এই দিনের দিকে ফিরে আসা হবে জিহাদের দিকে ফিরে আসার মাধ্যমে হাদি যা প্রথমে উল্লেখ করা হয়েছে আর এটা সেই আয়াতেরও সমর্থক যে আয়াতে আল্লাহ তালা বলেছেন যেমন সমস্ত মুর্শ্রেকরা তোমাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে মুর্শেকদের যত শ্রেণী আছে সবার বিরুদ্ধেই তোমরা কি করো যুদ্ধ করো যেমন মুর্কদের সব শ্রেণী তোমাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করো আর জেনে রাখো আল্লাহ ধীরুদের সাথে আল্লাহ রয়েছে আল্লাহর নির্দেশ হলো যে কাপের সব শ্রেণীর বিরুদ্ধে কি করু করারা আল্লাহর নির্দেশ মান্য করলো সে তার আল্লাহকে ভয় করলো আর যারা আল্লাহর নির্দেশ মান্য করলো না তার আল্লাহকে কি করলো না ভয় করলো না তাহলে আল্লাহ তাল্লাহ কাদের সাথে আছেন। मान्य कर मान ना तरह के मान तथा लंघन करके आल्ला सहाज तुम वक पूर्वोक्त बक्तव्य समर्थन ए आयतर मध्य रही তাকুনা তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত কাফেরদের দাপট সম্পূর্ণ শেষ না হয়ে যায় এবং পরিপূর্ণ আল্লাহর জন্য না হয়ে যায় পরিপূর্ণ দিন আল্লাহর জন্য হওয়া এটা নির্ভর করে কাফেরদের দাপট কি হওয়ার উপর কাফেরদের সৌকত কাফেরদের শক্তি নষ্ট হওয়ার যতক্ষণ কাফেরদের শক্তি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দিন পরিপূর্ণ কি হবে না আল্লাহর জন্য হবে না ফিটনামানি এখানে কাফেরদের যে শক্তি দাপট তাদের যে প্রভাব তাদের যে জয় জংকার অবস্থা এটা কাফেরদের এই শক্তি সর্বহারাক পর্যন্ত পরিপূর্ণ দিন কার প্রতিষ্ঠিত হবে না আল্লাহাল প্রতিষ্ঠিত হবে না ইসলাম বিজয়ী থাকবে অবশ্যই কাফের কি থাকবে তারা পরাজিত থাকবে দুইটা একত্রে কি করতে পারে না থাকতে পারে না এই নির্দেশ একটা প্রশ্ন সৃষ্টি করে সেটা কি বর্তমান সময়ে আল্লাহ তালার এই নির্দেশ আমাদের জন্য বাস্তবায়নের কি ব্যবস্থা যখন আমরা মুসলমানরা এমন এক অবস্থায় পৌঁছেছি যে আমাদের দুর্বলতা আমাদের বিচ্ছিন্নতা আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ফিটনা এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে এখানে ধৈর্যশীল ব্যক্তিরাও অস্থির অবস্থায় পৌঁছে গেছে আলুর হালিমা হাইরন যেমন হাদিসের মধ্যে বলেছে যে কি বানিয়ে দিবে ধৈর্যশীল ব্যক্তিদেরকে অস্থির বানিয়ে দিবে এমন অবস্থায় তো আমরা পৌঁছেছি তখন এখন আল্লাহর ই হুকুম আমরা কিভাবে পালন করি ইনে তাইমিয়া রাহিমাহুল্লার এই বক্তব্য দিয়ে প্রশ্নের জবাব দিচ্ছি সংক্ষিপে সেটা কিহাদ বি যে জিহাদের উপর সরাসরি এখনি আমরা যেহেতু কি सक्षम नई सक्षमता अर्जन करक्ति अर्जुन मध्यमें जेहर प्रस्तुति कारण फरज आदाय सम्भव है ना जे वस्तु छाड़ा से वस्तु अर्जन कर फरज हो जाए माल याम वीबु इलाजीब সম্পন্ন করা যায় না যে বস্তুটা ছাড়া সেই বস্তুটা কি হয়ে যায় ওয়াজীব হয়ে যায় জেহাদ করা যাচ্ছে না আমাদের কিনা থাকার কারণে সত্যি না থাকার কারণে সত্যি অর্জন করা আমাদের জন্য কি হয়ে পড়েছে ফরজ হয়ে পড়েছে জেহাদি ফরজ কারণ মুসলিম আক্রান্ত হয়ে নেই মুসলিমরা কি হয়ে আছে আক্রান্ত হয়ে আসে আক্রান্ত অবস্থায় জেহাদ তো কি ফরজ জেহাদ করতে পারতেছি না কেন সত্যি নাই কারণ আলো শক্তি অর্জন করা কি হয়ে আছে হয়ে আছে আর জেহাদ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা জিল্লতি থেকে কি পাবো না মুক্তি পাবো না কিন্তু ব্যক্তিগত ভাবে বাঁচতে হলে আমাদেরকে প্রস্তুতি থেকে কিনে নিস্তার নেই প্রস্তুতি আমাকে নিতেই হবে প্রস্তুতি নেওয়ার পরে যদি আমি জেহাদ বাস্তবায়ন করতে পারি তাহলে আমি কি পাবো দুনিয়া আখেরাতে সফল হয়ে যাবো আর যদি জেহাদ বাস্তবায়িত করতে নাও পারি তাহলে কমপক্ষে আখেরাতে কি হয়ে যাবো নিস্তার পেয়ে যাবো দুনিয়াতে তো জেহাদু যদি আসার কি হবে না দুরবস্থা কি হবে না দূর হবে না এটাই আল্লাহ নিয়মাদ অনেকের আবার এখানে এটা থাকে যে আমি প্রস্তুতি নিলাম কিন্তু আমি দুনিয়াতে জেহাদা বাস্তবায়ন করতে পারলাম না তাহলে লাভ কি তাহলে লাভ এটা যে আল্লাহর হুকুম পালন করার কারণে এটারও একটা লাভ আছে অনেকের এই সংশয়টা আসে যে আমরা দুই চারজন একটু ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে কিলাম আরে এই হুকুমটা তো মানসুস হুকুম সরাসরি কোরআন এবং হাদিসের পরিষ্কার বিধান যথাসাধ্য এটার জন্য যেই পরিমাণ চেষ্টা চালানো হবে সেই পরিমাণে তো আমার কি হতে থাকবে লাভ হতে থাকবে আল্লাহর হুকুম পালিত হচ্ছে এটাই তো লাভ এরপরে এটা যদি কাঙ্ক্ষিত মানে আমি পৌঁছাইতে পারি তাহলে জাহেরি দুনিয়া বিলাভত কি হবে কিন্তু সেই দুনিয়া জাহেরি লাভ পর্যন্ত না পৌঁছাতে পারলো আল্লাহর হুকুম আমার দ্বারা কি হচ্ছে পালিত হচ্ছে এটাই তো কি লাভ তো আল্লাহ আজাবের থেকে ধমকির থেকে আমি বেঁচে যাচ্ছি আরেক তো সম্ভাবনা আছে যেটা দিয়ে আমি কি কি পাব ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করে ফেলতে পারব এটা কি ছোট মোটো লাভ তাহলে নামাজ পড়লে কি লাভ নামাজ পড়লে পেট ভরে শরীর শক্তিশালী হয় এই জন্য না কারণ আল্লাহর হুকুম পালিত হয় এই কারণে আমরা কি করি নামাজ আদিব সুতরাং যেহাদের প্রস্তুতি গ্রহণ করা দুনিয়া কোনো লাভ যদি নাও হয় তারপর আল্লাহর হুকুম কি হচ্ছে পালন হচ্ছে এটাই আমার কি লাভ করতে কত বড় এরপরে বলতেছেন দ্বিতীয় কথা প্রথম এটা বলছেন দ্বিতীয় কথা হলো যে জেহাদের প্রস্তুতি কয় ধরনের দুই ধরনের বিল আইল মিস একটা হলো যেটা আত্মার পরিশুদ্ধির মাধ্যমে দুই বিষয়ে সমৃদ্ধির মাধ্যমে ইমানি প্রস্তুতিটা সম্পন্ন হবুমুল হিকমা যে ইমানি প্রস্তুতির বিষয়টা আলোচনা হয়েছে এ আয়াতের মধ্যে যে সোল তাদের উপর আল্লাহর আয়াত পাঠ করেন তাদের অন্তর পরিচ্ছন্ন করেন তাদেরকে কিতাব এবং হেকমাত শিক্ষা দেন আর জেহাদের আরেক প্রস্তুতি হইল বস্তুগত প্রস্তুতি কি প্রস্তুতি বস্তুগত প্রস্তুতি সেটা কিসের মাধ্যমে শক্তি অর্জনের মাধ্যমে শক্তির প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার মাধ্যমে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার মাধ্যমে প্রস্তুতির কথা আমরা অন্য এক সময়ের জন্য ছেড়ে রাখবো এখন ইমানি প্রস্তুতির বিষয়টা কি করতেছি না আলোচনা করতেছি না কারণ এটা জায়গায় জায়গায় বারবার বিভিন্ন কি হয়েছে আলোচনা নিয়ম কানুন বিষয়টা জন্য বস্তুগত প্রস্তুতি ইদ আন্না সবাবু কিতাবি হাজি এই রেসালা এই পুস্তক প্রণয়নের কারণ লেখাগত প্রস্তুতির কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো যতটুক সম্ভব শক্তি সঞ্চয়ের মাধ্যমে ঘোড়া পালনের মাধ্যমে তুর হিবু নি আদু অল্লাহি শক্তি সঞ্চয়ের দ্বারা ঘোরা প্রতিপালনের দ্বারা আল্লাহর শত্রু তোমাদের শত্রু এবং এমন শত্রু যাদেরকে আল্লাহ তালা জানেন তোমরা জানো না এই তিন শ্রেণীর শত্রুকে ভীত সন্ত্রস্ত করে রাখা তুমি আর প্রস্তুতির জন্য অবশ্যই সম্পদ ব্যয়ের কি আবশ্যকতা আছে আল্লাহর পথে তোমরা যা সম্পদ ব্যয় করবে ইউ কুম এগুলো পরিপূর্ণ তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের এই প্রতিদানের মধ্যে সামান্য কম করা হবে না এই আয়াতে তফসিরে মুসলিম শরীফের মধ্যে আমির রিয়ত হাদিস বর্ণিত হয়েছে কি আমি বলতে শুনেছি তিনি আল্লাহর শত্রু তোমাদের শত্রু এবং অজানা শত্রুদের বিরুদ্ধে যতটুকু সম্ভব শক্তি সঞ্চয় করো আল্লাহ আল্লাহ ইনলাত রাসুল সাল্লা বলেছেন শুনে রাখ শক্তি হলো নিক্ষেপের মধ্যে শুনে রাখ শক্তি হলো নিক্ষেপের মধ্যে শুন শক্তি হলো নিক্ষেপের মধ্যে আয়াতের এই ব্যাখ্যা যা রাসুল সাল আলী আসসালাম কর্তৃক হয়েছে নাসুন বিতর্কের জাগার মধ্যে স্পষ্ট বক্তব্য বিতর্কটা কি একদল বলে যেহাদের প্রস্তুতি হবে দল বলে যেহাদের প্রস্তুতি হবে নিজের চরিত্র সংশোধন করার মাধ্যমে নিজের আদবাস লাগ ঠিক করার মাধ্যমে যেহাদের প্রস্তুতি কি হবে प्रस्तुति तो खरस एन प्रस्तुति जेहर प्रस्तुति अस्त्र प्रशिक्षण दल নির্দেশ দিয়েছেন এই নির্দেশটা কোন ক্ষেত্রে নিক্ষেপ এই শ্রেণীটা নির্ধারণ করে দিয়েছেন যেটা কি বস্তুগত প্রস্তুতির কথা কুরআ আল্লাহ তালা আয়াতে বলেছেন না রুহানি প্রস্তুতির কথা বলেছেন এখানে আল্লাহ তালা বস্তুগত প্রস্তুতির নির্দেশ কি করেছে এই আয়াতে রুহানি প্রস্তুতির কি নাই নির্দেশ দেন নাই এই আয়াতে কোনটা আমার তা কিসের জন্য রুহানি প্রস্তুতির জন্য না বস্তুগত প্রস্তুতির জন্য এই হাদিসের রাশ্লা ইসলাম এই বিষয়টা এই পয়েন্টটা সুনির্দিষ্ট করে দিয়েছে যে এই আয়াতে নির্দেশ কিসের জন্য বস্তুগত প্রস্তুতির জন্য এখানে বস্তুগত প্রস্তুতির নির্দেশ দেওয়ার অর্থ কিন্তু এখানে সেই ব্যাপারে নীরব রুহানি প্রস্তুতির ব্যাপারে নীরব এটাই বলছি হুয়া নাসি মা বিতর্কের জায়গার মধ্যে স্পষ্ট বক্তব্য যারা বলে যে জেহাদের প্রস্তুতি হবে অশ্রেস প্রশিক্ষণের মাধ্যমে এবং যারা বলে যেহাদের প্রস্তুতি হবে তরবিয়ত এবং তাজকিয়ার মাধ্যমে এই দুই দলের বক্তব্যের ক্ষেত্রে এখানে স্পষ্ট বক্তব্য রাশুসালাম থেকে হাদিস এ কথা স্পষ্ট বলে দিচ্ছে আল্লাহ তালা যে কুওয়াত সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন সেটা হলো বস্তুগত শক্তি নিক্ষে অস্ত্র শস্ত্র বিভিন্ন ধরনের শুধু অস্ত্র থাকলেই তো হবে না অস্ত্রের প্রশিক্ষণ এটাও লাগবে বিভিন্ন ধরনের নিক্ষেপের অস্ত্রের প্রশিক্ষণ এই প্রস্তুতিটা আল্লাহ তালার নির্দেশ ওহা মিম্মল মুসলিমা আর এই যে বস্তুগত এই প্রস্তুতি হক ইত্যাদ্রি এই বিষয়টা এই প্রশিক্ষণের বিধান আলোচনার ক্ষেত্রে আমরা উল্লেখ করব ও আমার তাজকিয়াত নিজের তারবিয়াত ইমানই প্রবৃদ্ধি মনের পরিচ্ছন্নতা দিল পরিষ্কার করা উল্লেখ করবো জেহাদ ওয়াজিব হয় যেই জেহাদ বাস্তবায়ন যে বস্তুগুলির উপর নির্ভরশীল সেই বস্তুগুলিও তো কিমানি প্রস্তুতি সেটাও কি এলম অর্জন করতে হবে জিহাদুহা আর প্রশিক্ষণের শিবিরগুলো যেখানে হয়। সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করা হয় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো শাহাতুল জেহাদ এবং জেহাদের যে ময়দানগুলো উন্মুক্ত আছে বিভিন্ন জায়গায় জায়গায় কিছু কিছু ছোটা ফাটা কি চলতেছে জেহাদ চলতেছে এই জেহাদের ময়দানগুলো যদি সুন্দরভাবে ভাবে যত্ন নেওয়া যায় তাহুলের পরিচর্যার শ্রেষ্ঠ জায়গা এবং মানুষের ভিতরের সুপ্ত প্রতিভা তাদের ভিতরে যে আল্লাহ তালা রেখেছেন সম্পদ রেখেছেন মাদান দান মানুষের ভিতরে যে উন্নতির যোগ্যতা রেখেছেন সেইগুলোকে উন্মুক্ত করার সেইগুলোকে পরিস্ফুটিত করার সেইগুলোকে ফুটিয়ে তোলার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মানুষ তার্বিয়তে নকশা এবং তাজকিয়াতে নকশ রুহানি তাজ্বতের শ্রেষ্ঠ জায়গা কোনটা ময়দানে জেহাদ এবং আসকার ইতাদ্রিবের শিবিরগুলো বাস্তব এটাই আর সাহাইক এরম রিদানুল্লাহ আলিম আজমাইন কিন্তু তারবিয়ত পেয়েছেন এই দুইটা ক্ষেত্রেই ক্ষেত্রে এখানে মানে আমার লোভ সামলাতে পারতেছি না এই সৈয়দ কুতমা ওই বাণীটা উল্লেখ করা তিনি বলেছিলেন জন্য। একটা কিসের প্রয়োজন পরিবেশ এবং ক্ষেত্রের প্রয়োজন ক্ষেত্রটা কোনটা যেই ক্ষেত্রটা সাহাবাইকার রিদানুল্লাহ আলীম আজমাইন পেয়েছিলেন সেটা কি ক্ষেত্র পেয়েছিলেন তারা তারা ক্ষেত্রটা পেয়েছিলেন যে সাহাবাঈ কেরামের উপর যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন তাদের অবস্থা ছিল হয়তো তারা জেহাদের প্রস্তুতি নিচ্ছেন অথবা জেহাদের গমন করতেছেন অথবা জেহাদ থেকে কি করতেছেন ফিরে আসতেছেন অথবা যেহাদের ময়দানে আছেন। কয়টা চারটা হলো জেহাদের ময়দানে আছেন যেহাদে গমন করতেছেন জেহাদ থেকে ফিরে আসতেছেন অথবা জেহাদের প্রস্তুতি নিচ্ছেন সাহাবাই কেরামের জীবনের মধ্যে চায়ের অবস্থা থেকে শূন্য কোন সময় ছিল যেহাদের প্রস্তুতি নিচ্ছেন এই অবস্থায় কোরআন জেলেন এই চার অবস্থায় কোরআন লয়েছে আর এটা তারা গ্রহণ করেছেন আর সঠিক বুঝ তারা কি করেছেন কোরআন সঠিক বুঝ পাওয়ার ক্ষেত্র হলো এটা বলেছেন কত দূরে কতটুকু দূরে তালা অন্য আয়াতের মধ্যে পুরস্কার বলেই দিয়েছেন যে রা কুনু মাল খালিফে তালুবিআলা কোনটাই আছে যারা নাকি যুদ্ধের ময়দান থেকে দূরে তাদের দিলের মধ্যে যায় তারা আর কি করে না বুঝে না জানে না তাহলে কি করতেছে সমর্থন যে তার বিয়েতে ইমানি মিয়া যেটা নিয়ে তোমরা মুখে ফেনা ছুটাচ্ছ সে তার বিয়েতে ইমানি তার বিয়েতে রুহানি কলবের তাজকিয়া সেটারও উৎকৃষ্ট ক্ষেত্র কোনটা জেহাদের ময়দান এবং প্রশিক্ষণের শিবিরগুলো যদি সেইগুলোকে যথাযথভাবে কি করা যায় যত্নের সাথে সেইগুলোতে কার্যক্রম পরিচালনা করা যায় কারণ শত্রুর মুখে মুখে যে কোনো সময় জান যেতে পারে সেই সময় আল্লাহর সান্নিধ্য আল্লাহর প্রতি নিবেদিত হওয়ার অবস্থাটা যেমন দ্রুত হবে অন্য সময় তো দ্রুত হবে পুকুরে দিয়া গুলা যাচ্ছে গুলি যাচ্ছে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি এই সময় ঘুমা ছাড়া যত সহজ স্বাভাবিক সুখের অবস্থা এত সহজ এই সময় আল্লাহ সহজ করেছেন অতএব ইমানি প্রস্তুতির অপরিহার্যতার ব্যাপারে কোনো কি নাই মতবিরোধ নাই সাথে সাথে কি থাকবে মাদি প্রস্তুতি থাকবে তো মাদি প্রস্তুতি বস্তুগত প্রস্তুতি আর ঈমানি প্রস্তুতির অপরিহার্যতার মধ্যে কি নেই কোনো বৈপরীত্য নেই আম্মা ইউসরাফা মানাল ইআদাদ আই ইউসরাফা মানাল ইআদাদ ফিল আয়াতะ আলাল وحده আও ইত্তিহাজিল ইআদাদিল ঈমানে যারিআতান লিল عن আনিল ইআদাদিল মাদি ওয়া আতদরিবি ফাহা গামি্মা ইয়াবাহু নসুল হ্যাঁ মান আয়াতের মধ্যে যে প্রস্তুতির কথা বলা হয়েছে সেই প্রস্তুতিটাকে শুধু ইমানি প্রস্তুতি হিসাবে কি করা সাব্যস্ত করা শুধু ইমানি প্রস্তুতি এখানে উদ্দেশ্য এটা বলা এমনিভাবে এই ইমানি প্রস্তুতিকে কুচিলা বানিয়ে বস্তুগত প্রস্তুতি থেকে কি থাকা নিবৃত থাকা এবং রাখা এই দুইটা বিষয়কে আয়াত এবং হাদিস স্পষ্টভাবে অস্বীকার করে আয়াতের অর্থ অবশ্যই কিনা উশিলা দিয়ে তুমি বস্তুগত প্রস্তুতিকে অপরিহার্য বলে এটাকে পিছনে সরিয়ে দিয়েছে সরিয়ে দিবে এই বক্তব্য আয়াতের কি নয় যেটা আমাদের বাস্তবতা আমরা কি করতেছি কেউ বস্তুগত প্রস্তুতিটার চেয়ে ইমানি প্রস্তুতি শুধু আয়াতের অর্থ বলতে যে ইমানি প্রস্তুতি গ্রহণ করো বস্তুগত প্রস্তুতির আর কেউ বলতেছে প্রস্তুতি বলতে আছে আগে নাও এটা শেষ হবে এরপরে তুমি কি করবে বস্তুগত প্রস্তুতি এটা শেষ হওয়ার কোন সীমা আছে ইমানি প্রস্তুতির শেষ হওয়ার কোন সীমা আছে ইমানের আসলে মৃত্যু আগ পর্যন্ত বলতে পারবে যে আমার ইমান সর্বশেষ পর্যন্ত আয়াতে এই বক্তব্যটাকে কি কি করে রত করে খণ্ডন করে এটাকে অস্বীকার করে যে এই বক্তব্য না আয়াতে যে বস্তুগত প্রস্তুতিটাকে তুমি পরিহার করবে ইমানি প্রস্তুতিকে বেশি অপরিহার্য সাব্যস্ত করে বস্তুগত প্রস্তুতিকে পিছিয়ে দিবে এই কথার কি এই বিষয়ের কিনে অবকাশ নেই অথবা শুধু বলবে যে ইমানি প্রস্তুতি আসলে উদ্দেশ্য বস্তুগত প্রস্তুতি কিনা উদ্দেশ্য না এটা বলার অবকাশ নেই বল খোলা যে সামরিক এইভাবে প্রমাণিত যে এটা জেহাদের প্রস্তুতির একটা রূপ জেহাদের প্রস্তুতির একটা রূপ কি সামরিক প্রস্তুতি এই সামরিক প্রস্তুতি ছাড়া জেহাদ করা না। সম্ভব না জেহাদ আল্লা আসতেন না যদি তোমরা বে না হোক জেহাদে না গেলে আল্লাহ কি দিবেন আজাবে আলিম দিবেন আজাবে আলিম থেকে বাঁচার ব্যবস্থাটা কি জাহাদ আল্লা গজব থেকে বাঁচার আল্লাহর গজব থেকে বাঁচার ব্যবস্থা হলো জেহাদ আর এই জেহাদের জন্য এই সামরিক প্রশিক্ষণ তার একটা কি যে কুল্লি তার যুজ ইর মাধ্যমে কি পায় প্রকাশ পায় সুতরাং কুল্লিও আজি ভারত হইলো যে যুজ ইর মাধ্যমে এটা বাস্তবায়ন হইতেছে সেই জুজিটাও কি যদি ফরজ হয়ে থাকে তাহলে যেই যুজ এর মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে সেই জুজ এটাও কি যেই কোনো অংশ পেলাওয়াত এটা কি এখন আপনি কুল ভোয়াল্লা হাত পড়লেন তাহলে আপনার জন্য আপনার একাউন্টে কাউন্ট হবে যে কুল ভোয়াল্লাটা আপনার কী হিসাবে গণ্য হবে খরচ হিসাবে তখন বাতিয়া কাউন্ট হইতে খরচ হিসাবে যে তাপবাতিয়াটা খরচ হিসাবে আপনার গণ্য হইতে যে খরচ এটা ছিল তো যেই যুজির মাধ্যমে কুল্লিটা কি হয় বাস্তবায়িত হয় সেই যুজিটা কি এখানে বলতেছে যেহাদের বাস্তবায়নের একটা রূপ হলো কি বস্তুগত প্রস্তুতি ফরজ এই বস্তুগত হায়াতি প্রস্তুতি এই যুগে আমরা লাঞ্চনার এবং অপমানের যেই জীবন আমরা যাপন করতেছি এর থেকে রক্ষার ব্যবস্থা হলো মুক্তির ব্যবস্থা হলো কি আল্লাহর গজব থেকে বাঁচার ব্যবস্থা আর এই লাঞ্চনা এবং গঞ্জনার থেকে বাঁচার ব্যবস্থা জেহাদ আর এই জেহাদ বাস্তবায়নের একটা রূপ হলো কি প্রস্তুতি কোন প্রস্তুতি বস্তুগত গ্রহণ করা মুসলমানদের জন্য এর বিধান মুকালি আসিল শূন্য ব্যক্তিদের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য সামরিক প্রশিক্ষণ করা গ্রহণ করা এটা অন্য সেগুলো দিয়ে ফরজ কি হয় সাব্যস্তাগুলি কি বলেন্লাফিনতে গ্রহণযোগ্য উজর মুক্ত ব্যক্তিরা ছাড়া উজর মুক্ত ব্যক্তি প্রত্যেকটা মুসলিমের জন্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা একটা ভূমিকা ও আদিল্লাতু তুজু ইত্যাদি হিয়া যেহেতু প্রস্তুতিটা জেহাদের ভূমিকা জেহাদের প্রারম্ভিকা জেহাদ শুরু করার পূর্বের অপরিহার্য এই এইজন্য এটাও কি অপরিহার্য এটা অপরিহার্য হওয়া ওয়াজিব হওয়া ফরজ হওয়ার দলিলগুলো নিচে নিয়ে আসছেন এখানে এক মিনাল মালুমি আন্নাল জিহাদা ফর্দা আইন আলা কুল্লি মুসলিম এটা সুবিদিত যে প্রত্যেকটা মুসলিমের উপর জেহাদ ফরদে আইন হয়ে যায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেগুলো ফেঁকার কিতাবে কি হয়েছে আলোচিত হয়েছে এর মধ্যে একটা হল ওয়াহিয়া কামা জাকারাহা ইবনু কুদামাত হামিউফি কিতাবি তো ফেঁকার বিভিন্ন কিতাবে তো আলোচনা হয়েছে এর কিছু কিছু আলোচনা এখানে নিয়ে আসেন তিনি যেমন ইবনে কুদামা উল্লেখ করেছেন তার মুগনি কিতাবের মধ্যে ওয়া তা আইয়ানুল জিহাদুফি তিন ক্ষেত্রে জেহাদ সর্দে আইন হয়ে যায় আহাদহা ইদাল তাকা জাফানি ওয়া তাকাবালা সফানি যখন দুই দল পরস্পর মুখোমুখি হয়ে যায় দুই যারা উপস্থিত রয়েছে তাদের জন্য যুদ্ধ থেকে পিছনে সরা কি হয়ে যায় হারাম হয়ে যায় আলাইহিল মাকাম সেখানে টিকে থাকা স্থিত হওয়া তার জন্য কি সুনির্দিষ্ট ফরজ হয়ে যায় আলা স্মরণ করুমি হাসা করা যায় তোমরা সফলকাল হবে তাহলে মুখোমুখি হয়ে গেলে টিকে থাকা কি করেছেন আল্লাহ রস করে দিয়েছেন তোমরা কি করো টিকে থাকো দল বলে যে আমরা টিকে থাকব আরেক দল বলে আমরা কি করব না টিকতে পারবো না তাহলে এই দুই দলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মানলো কে যে টিকে আছে সে না যে টিকল না সরে গেছে তাদের সাথে মিলে অক্ষ করব এখানেও আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এখন আল্লাহব্লাহ রসুলের ইতাহের উপরে কে আছে আল্লাহ বঙ্গ আল্লাহ তো বলছেন কি করো তোমরা টিকে থাকো পিছনে সরো না যখন মুখোমুখি হয়েই গেলে কাফের তোমাদের সম্মুখে তুমি যুদ্ধ কামনা করবে না যুদ্ধের জন্য পাগল হয়ে যাবে না কিন্তু যখন পরিস্থিতির শিকার হয়ে যাবে যুদ্ধ যখন সামনে এসে যাবে তখন কি করবে কাপড়ের সাথে দেখাবো তখন দেখাবে তখন কি করবে তুমি তখন বাহাদুরি দেখাবে যখন মুকাবালা হয়ে যাবে ফাস্টবুতু টিকে যাওকুরুল্লাহ তখন কারে স্মরণ করো আল্লাহরে স্মরণ করো আর কোন কিছু স্মরণ করার দরকার নেই এখন আল্লাহ এবং আল্লাহকে বিবাদে লিপ্ত হয়েও না যে কেউ মানলে কেউ মানলে না কেউ টিকলে কেউ কি করলে না টিকলে না ফাতাফ সালু তাহলে তোমরা কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হুকুম তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে শত্রুর থেকে প্রভাব নষ্ট হয়ে যাবে না অনৈক্ষ সৃষ্টি হলে নিজেরা দুর্বল হয়ে যাবে না ধৈর্যশীলদের সাথে কে রয়েছে আল্লাহ রয়েছে অস্থিরতা দেখায় না কি হবে সেটা দেখুন এই ইমানদার সকল যখন তোমরা কাপেরদের মুখোমুখি হবে যুদ্ধে মানে কি যুদ্ধে আল্লাহ তাদেরকে পৃষ্ঠ দেখিও না যুদ্ধ যখন বাঁধে তখন কি শুধু এক পক্ষেই মরে না দুপক্ষের মধ্যে থেকে জানাল যাহা আল্লাহ তালা বলেছেন যেমন তোমরা যন্ত্রণায় কাতর হও তারা যন্ত্রণা তোমরা যদি আঘাতপ্রাপ্ত হও তারাও কি পায় আঘাত তোমাদের আগাতের বিনিময়ে যন্ত্রণার বিনিময়ে তার জোনা মিনাল্লাহ আল্লাহ থেকে তোমরা আশাবাদী পুরস্কারের মালা ইয়ার জুন তাদের কোনো কি নাই আশা নাই আশা নাই যাদের তারা যদি টিকে থাকতে পারে তারা যদি যন্ত্রণার স্বীকার করতে পারে তারা যদি জখ্মী হতে পারে তুমি কেন হতে পারবেদিন আমানু আসাধ্য হব্বান লীলা ইমানবার তো আল্লাহকে সবচেয়ে বেশি কি করে ভালোবাসা কাকেররা তাদের আদর্শকে তাদের পুকুরিকে তাদের মুসলিমে আল্লাহকে তাহলে তোমাদের পিছনে সরার কিনে ফলাহমুল আদার তাদেরকে পৃষ্ঠ দেখাবে নাহু সেই দিন যে পৃষ্ঠ দেখাবে কৌশল পরিবর্তনের চেষ্টা ছাড়া অথবা কোনো বড় দলের সাথে সংযুক্ত হয়ে যুদ্ধ করার নিয়ত ছাড়া নগদ একটু পিছনের স্বরে আসতে পারে কিসের জন্য পিছনের স্বরে এসে আবার পুনরায় কি করবো আমি কিন্ন আকা তোমরা পলায়ন করতেছ না বরং আক্রমণ করতেছ কৌশল কি করে ঠিক করে এই জন্য আক্রমণের জন্যই তোমরা তাই তারা পরিবর্তন করতেছ কৌশল কি করতেছ পরিবর্তন করতেছ এই জন্য সাময়িক আসতে পারো শত্রুকে তোমাদের সুবিধা মতো জায়গায় টেনে আনার জন্য তোমরা একটু কি করতেছো পিছনে সরতেছ এই দেখছি অথবা তোমরা ছোট একটা দল শত্রুর বড় একটা দলের মুখোমুখি হয়ে পড়ছো তোমাদের একটা বড় দল আছে পিছনে এখন পিছনের সাথে মিলে যদি তোমরা যুদ্ধ করো তাহলে তাদেরকে সহজে কাপ এই বড়দল পর্যন্ত যাওয়ার জন্য তোমরা কি করতেছ পিছনে শর্তছ তাহলে থেকে বিমুখ হওয়া হলো যুদ্ধ পরিত্যাগ করা হয়নি যুদ্ধের মধ্যে আসি কিন্তু যুদ্ধের কৌশল কি করতেছি পরিবর্তন করতেছি এটা আর যুদ্ধ ছাড়া দিয়ে অন্য অন্য কাজ শুরু করে দেওয়া যে যুদ্ধ এখন কঠিন হয়ে পড়ছে এখন আর যুদ্ধ করবো না এখন কি করবো অন্য কাজ করবোটা কি এক তালা যে যুদ্ধ থেকে পিছনে আসা এটার অবকাশ নাই আর যুদ্ধের কৌশল পরিবর্তন করার কি আছে কৌশল পরিবর্তন করার অবকাশ আছে কিন্তু যুদ্ধ একটা কৌশল আল্লাহ শত্রুকে এই কৌশল বাদ দিয়ে নিজেদের বানানো অন্য কৌশলে যাওয়ার কি নাই অবকাশ নেই যুদ্ধের ভিতর থেকে যুদ্ধের বিভিন্ন কৌশল কি করা যাবে গ্রহণ করা যাবে কিন্তু যুদ্ধ যে কৌশল এই কৌশল বাদ দিয়া বলবা যে আমরা তাজকিয়ার কৌশল ধরছি দাওয়াতের কৌশল ধরেছি এসলাহের কৌশল ধরেছি ঘুমানোর কৌশল ধরেছি এই কৌশল গুলো কি নাই জন্য কৌশল পরিবর্তন কোন যোদ্ধা দলের সাথে কি সংযুক্ত হওয়া বড় দলের সাথে এই দুই অবস্থা ছাড়া যদি যুদ্ধ থেকে মুখোমুখি হওয়ার পরে কি উপযোগী হয়ে গেল কিসের আল্লাহর উপযুক্ত এখন আল্লাহর আজাবে হালিমের উপযুক্ত কি করা যাবে না যেমন বাস্তবে বর্তমানে পৃথিবীতে মুসলিমরা কাপেরদের মুখোমুখি হয়ে আসে না নেই বিভিন্ন জায়গায় কাপেররা আক্রমণ করে দিয়ে রেখেছে না রাখেনি মুসলিমদের বহন্ড তাদের দখলে আসে না নাই এটি তো মুখোমুখি হওয়া কি আসানিরা দ্বিতীয় হলো কাফের যখন কোন শহরে বা নগরে কোনো এলাকায় প্রবেশ করে তখন সেই এলাকার লোকদের উপর তাদেরকে প্রতিহত করা এখন মুসলিমদের এলাকায় কাফেররা প্রবেশ করেছে না করেনি এই বিশ্বের মুসলিমদের এখন পর্দে আইন হয়ে আছে না নেই পর্দে আইন হয়ে আছে এই গ্লোবালিজমের মধ্যে এখন গ্লোবাল বিশ্বের মধ্যে এখন আসলে সবাই আহাল হয়ে আসে সবাই আহাল হয়ে আসে এবং সব জায়গায় আসা আলি ইজাস্তান ইমাম ও মাহু ইমাম যদি কোন জাতিকে যুদ্ধে বের হওয়ার জন্য নির্দেশ দেন যুদ্ধে বের হওয়ার জন্য আহ্বান করেন তাদের জন্য অপরিহার্য হয়ে যায় বের হওয়া অপরিহার্য হয়ে যায় বের হওয়া লিখাউলিল্লা তাহলে যখন তোমাদেরকে আহ্বান করা হয় যে তোমরা আল্লাহর পথে আটকে থাকো এই আয়াত এবং পরবর্তী আয়া। অর্থাৎ বের হওয়ার আহ্বান আসলে বসে থাকা এটা কি হয়ে যায়িত্যেগ পুরিতে যা এখন বের হওয়ার আহ্বান হয়ে আছে না নেই আল্লাহ বলেছেন যে মজলুমদের আহ্বানকারী থাকুক আর না থাকুক আহ্বান তো হয়ে পড়েছে বাস্তবে আলহামদুলিল্লাহ জাহিরিয়া আহ্বানকারীও কি আছে না আহ্বানকারী নাই ইমাম বলতে যারা যুদ্ধ পরিচালনা করতেছে তারাই তো এখন কি যুদ্ধের ইমাম তাই নয় ইমামের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যারা মুখোমুখি যুদ্ধে আছি তারা যথেষ্ট হচ্ছে না তোমরাও আমাদের সাথে কেউ সংযুক্ত আও তখন তাদের আহ্বানে সারা দিয়ে সংযুক্ত হওয়া সংযুক্ত হওয়া অন্য মুসলিমের উপর ফরজ হয়ে আসে না নেই এই এস্তেন ফারের বিধানও বাস্তবায়িত হয়ে আছে নবী সালাম ইদাস তুং ফিরতু ফাং ফিরু যখন তোমাদেরকে বের হতে বলা হয় তোমরা কি হয়ে পড় বের হয়ে পড়ো এখন কি পরিমাণ বের হলে যথেষ্ট হবে এই আলোচনা থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে বর্তমানে যেন সব মুসলমানের উপর যেহাদ কি হয়ে আছে আল খাজ সানি দ্বিতীয় বিশেষভাবে দ্বিতীয় ক্ষেত্রটা ইদা নাজাল কুফা রুবি বালাদিন কাফেররা যখন মুসলিম কোনো ভূখণ্ডে আগ্রাসন চালায় তখন সবার উপর কি হয়ে যায় সেই ভূখণ্ডের অধিবাসীদের উপর কি হয়ে যায় যুদ্ধ খরচ হতে এই কথাটা পৃথিবীর সব মুসলমানের উপর এখন বাস্তবায়িত হয়ে আসে না পরিচালনা করতেছে এইগুলোর আগ্রাসন চালাচ্ছে ইম্মা হকুমাত এইগুলোর উপর আগ্রাসন চালাচ্ছে এগুলোকে দখল করে রেখেছে উপনিবেশবাদী কাফেররা আগ্রাসী কাফেররা অথবা স্থানীয় আঞ্চলিক তাদের কাফের দুই অবস্থা অবস্থা সারা আছে মুসলিম কাছে মধ্যে এখন একটা দু অল্প দুই একটা ভূখণ্ড আছে কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে পুরা পৃথিবীর সিংহ মুসলিমদের অঞ্চলগুলো হয়তো আগ্রাসী কাফেরদের দখলে অথবা কাদের দখলে এখন আবার এখন বর্তমানে এই সময়টা দুই হাজার বাইশ আগ্রাসী কাপেরদের কি কমই আছে তারা কি করতেছে কাজ করতেছে তাদের হুকুম বর্দার হিসাবে বরকান্দ কাজ করতেছে যখন জেহাদ ফর্দে আইন হয়ে গেল এখন জেহাদ পরিত্যাগ করা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেল যে কবিরা গুণ গোলার ক্ষেত্রে আদিসের মধ্যে কি আসছে ধমকি এসেছে আল ফিরা রাজা মুক্তা ধ্বংসাত্মক কবিরা গুনার একটা কবিরা গুণা কি যুদ্ধ থেকে কি করা পলায়ন করা তো যুদ্ধ যখন ফর্দে আইন হয়ে গেছে তখন এই যুদ্ধের সাথে সম্পৃক্ত না হওয়া ঠিকই যুদ্ধ থেকে পলায়ন নয় কি হলো যুদ্ধ থেকে পলায়ন হল ফিরার মিনাজাম হাদিসের ভাষ্য অনুযায়ী সাতটি ধ্বংসাত্মক বস্তুর একটা হলো কি জেহাদ কি করা সে কবির হা হুনা এর দ্বারাই স্পষ্ট হয়ে যায় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার অপরিহার্যতা ওয়াজি ভাটাউনিহাদি কারণ এটা জেহাদের প্রস্তুতির অন্তর্ভুক্ত আল্লাহ মুসলিম যার ব্যাপারে প্রবল সম্ভাবনা এটা যে মুসলমানের উপর যে কোনো সময় ওমালিমুলিব ইহিজিব আর যেই বস্তু ছাড়া কোনো ওয়াজিব আদায় করা যায় না সেই বস্তুটাও কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় দ্বিতীয় জেহাদ ফরদে আইন হওয়ার মানে এই প্রস্তুতি আওয়াজেব হওয়ার একটা দলিল প্রথম দলিলের সারাংশ ছিল জেহাদ যেহেতু বিভিন্ন ক্ষেত্রে ফরদে আইন তাহলে যেই বিষয় ছাড়া ফরদে আইনটা আদায় করা সম্ভব না সেই বিষয়টাও কি ফর আইন তাহলে তো দলি আজকালই সামরিক প্রশিক্ষণ একটা প্রত্যেকটা মুসলমানের উপর কি হয়ে আছে এখন খরচ হয়ে আছে কারণ এটার অভাবেই কী করতে পারতেছে না জেহাদ আদায় করতে পারতেছে না যে একটা কী ছিল ফর আইন ছিল দ্বিতীয় যে সামরিক প্রশিক্ষণ ফরত হওয়ার দ্বিতীয় দিন আল্লাহ তালার এই কথা যে তোমরা যতটুকু সম্ভব তাদের মোকাবেলায় শক্তি সঞ্চয় করো মা হাদিস এই আয়াতের ব্যাখ্যায় রাসুল সাল্লি ইসলাম থেকে অকবায় আমের সূত্রে যেই হাদিস কি হয়েছে বর্ণিত হয়েছে সেটা আলা কৌত আর রম ইউ জেনে রাখো কৌত যার নির্দেশ আল্লাহ তালা কোরআনে কারিমে দিয়েছেন সঞ্চয় করার জন্য সেটা হলো রম ইউল আমরুল সরি কাতিন ইলানি স্বাভাবিকভাবে আমার এটা উজুবের জন্য হয় যদি উজুব থেকে ফিরানোর মতো অন্য কোনো যৌক্তিকতা করিনা না থাকে অন্য কোনো যোগ এটার সাথে না থাকে এখানে এই ওয়াজিব থেকে দূরে যাওয়ার অন্য কোনো কি নেই করি না এখানে নেই যৌক্তিকতা দলিল নেই সুতরাং স্বাভাবিকভাবে এটা দ্বারা কি সাব্যস্ত হবে ওয়াজিব সাব্যস্ত হবে যখন প্রস্তুতি গ্রহণ করা ওয়াজিব হয়ে পড়ল ফয়াজাবাদ কাদ্রিম প্রশিক্ষণ কি হয়ে পড়লো ওয়াজিব হয়ে পড়লো ইদ আন্না হাম মিনাল এদাদ কারণ প্রশিক্ষণ এটা প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ وقال الصنعاني في شرح حديث عقبت هذا آيات رسول الله صلى الله عليه وسلم يقول حديث عن قوة رمي حديث بكة صنعاني أصاد الحديث تفسير القوة في الآية بالرمي باستهام لأنه المعتاد في عصر النبوة آيات مده قوة تفسير رسول الله صلى الله عليه وسلم রামিও দিয়ে করা যেহেতু রামিওটাই সেই যুগে কি ছিল কি ছিল স্বাভাবিক এখন এটা রামিও টা অন্তর্ভুক্ত রাখে বন্দুক নিক্ষেপ করাকে বন্দুকের গুলি নিক্ষেপ করাকে নীলমুশিক নবল যুদ্ধের অন্য কোন অস্ত্র দিয়ে মানুষ নিহত হয়নি এটা ক্লাসীন কুপ দিয়ে কি নিক্ষেপ করে রংল কি বন্ধু হয়তো পরের যুদ্ধ মধ্যে পারমাণবিক সেগুলিও তো শ্রেণী ওই আয়াতের অন্তর্ভুক্ত আয়াতে যে কৌয়া বলা হয়েছিল সেই কৌয়াকে রাসুল সেই যুগে কার্যকরী ব্যবস্থা কি ছিল কারণ তরবারি তো কাছে আসলে কি কত এই জন্য রাজকুষণ বলেছেন আমার কাছে কি পছন্দ আর এর থেকে এই ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করার বিধানটা কাজ করতে পারবেন না যদি এটা চালানো আপনি কি না জানেন আর শুধু চালানো জানলেই হবে না আপনি চালানোর মধ্যে অভ্যস্ত যতক্ষণ না হবেন পারদর্শী যতক্ষণ না তখন আপনার সত্যের উপর হওয়াটা যাবে কঠিন হয়ে যাবে যে যত বেশি মানে কি হবে তত বেশি কি হবে নিক্ষেপকে উন্নত ভাবে করতে না পারে তাকে সে শক্তি সঞ্চয়কারী হিসাবে কি করা হবে গণ্য করা হবে না শুধু একটা কিনছে ঘেরা যাবে মই গেল ভালো প্রশিক্ষণ তার কি করতে হবে থাকতে হবে এলে এটা হলো প্রস্তুতি ওয়াজিব হওয়ার দ্বিতীয় দলিল আল্লা তালা এখানে বলেছেন কি সত্যি সঞ্চয় করা সত্যি ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্র বস্তুগত একটা প্রস্তুতি দিয়ে আর বস্তুগত প্রস্তুতিটা ধরনটা কি বলছেন রামি নিক্ষেপ এই নিক্ষেপের সাথে সাথে নিক্ষেপের ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া অভিজ্ঞ হওয়া এবং পারদর্শী হওয়া এটাও কি আর অন্তর্ভুক্ত কারণ নিক্ষেপটা কার্যকরী হয় নাকি ছাড়া অভ্যস্ত হওয়া প্রস্তুতি সামরিক প্রস্তুতি যদি তারা যুদ্ধে বের হওয়ার ইচ্ছা পোষণকারী হতো তাহলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করত কিন্তু আল্লাহ তালা তাদের উত্থানকে অপছন্দ করেছেন এবং তাদেরকে আটকে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে বসে থাকা লোকদের সাথে তোমরা বসে থাকো আল্লাই তাদেরকে কি কি করেছেন ঘৃণা করেন তাদেরকে আটকে দিয়েছেন এবং বসে থাকা নারীদের সাথে মহিলাদের সাথে শিশু শিশুদের সাথে তাদেরকে কি করেছেন বসিয়ে দিয়েছেন এটা যুদ্ধ থেকে বিরত থাকা এটা একটা আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা বাহরুমি আল্লাহর দৃষ্টিতে সে কি হয়ে পড়েছে ঘৃণিত হয়ে পড়েছে তা আল্লাহর দৃষ্টিতে ঘৃণীত হয়ে বেশি বেশি আল্লাহর নাম নিয়ে আল্লাহ প্রিয় হয়ে যাবে সম্ভব এটা ফিফিনা আল্লাহ তালা জেহাদের প্রস্তুতি গ্রহণ করাকে আর প্রস্তুতির মধ্যে সামরিক প্রশিক্ষণও রয়েছে সামরিক প্রশিক্ষণও রয়েছে এটা পরিত্যাগ করাকে মুনাফিকদের গুণ বর্ণনা করেছেন কাদের গুণ যেহাদের প্রস্তুতি পরিত্যাগ করাকে কাদের গুণ উল্লেখ করেছেন মুনাফিকদের গুণ উল্লেখ করেছেন আর জেহাদের প্রস্তুতির একটা অপরিহার্য অংশ হইল সামরিক প্রশিক্ষণ কি প্রশিক্ষণ তাহলে সামরিক প্রশিক্ষণ বাদ দেওয়া এটা কাদের গুণ মুনাফিকদের জেহাদের প্রস্তুতি পরিত্যাগকারীকে মুনাফিকদের গুণ বলেছেন অপরিহার্য একটা প্রশিক্ষণ করলে গণ্য হবে না তাহলে সামরিক প্রশিক্ষণ পরিত্যাগকারী সে কি মুনাফিকদের গুণে কি হলো গুণান্বিত মুনাফিকদের গুণে গুণান্বিত হওয়াটার অবকাশ আছে যায় আছে না হারাম হারাম সামরিক প্রশিক্ষণ থেকে যে যতটুকু দূরে সে ততটুকু মুনাফিকের গুণে কী হয়ে আছে গুণান্বিত হয়েছে আছে আর জান আল্লাহ হয় না আল্লাহ তারা আমাদেরকেও কী করেন হেফাজত করেন আমরাও যেন মুনাফিকদের গুণ থেকে কি করতে পারি বাসতে পারি তাহলে প্রতিটা আমাদের মানে তাদেরই পা মারা হাত বা প্রশিক্ষণগুলি গ্রহণ করা বুঝতে হবে যে আমি মুনাফিকের গুণ থেকে মুক্তি পাচ্ছি একটু একটু করে আর এই ব্যাপারে অলসতা দেখানোর অর্থ হইল কি আমি মুনাফেকদের গুণের সাথে কি হয়ে আসি আছি এই মানসিকতা এই আয়াতের মধ্যে মুনাফিকদের গুণ বর্ণনা করা হয়েছে প্রশিক্ষণ পরিত্যাগ করা এই আয়াতের এই বক্তব্যকে সমর্থন করে তাকিত করে দৃঢ় করে পূর্বের আয়াতের বক্তব্য সেখানে কি বলা হয়েছিল যেই পরিমাণ সম্ভব শক্তি তোমরা কি করো সঞ্চয় করোয়ালিল সেটা কিসের জন্য কারণ মুনাফিক সেই আয়াতের বক্তব্যটা অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা যে ওয়াজিব সেই ওয়াজিবটাকেও এই আয়াতের বক্তব্যে কি করে আরো শক্তিশালী করে কারণ মুনাফেকদের গুণ বলা হয়েছে প্রস্তুতি গ্রহণ না করে সুতরাং প্রস্তুতি গ্রহণ করা যে ওয়াজিব এটা আরো বোঝাই গেলন শুধু আমরলি লুজুব বলে এসেছিল আগে আর এখন বলছি যে এত বক্তব্য সেটাকে আরো সুনিশ্চিত করে আল্লাহ কি করেছেন নিন্দা করেছেন নিন্দা যে মুনাফিক আর এই বিষয়টা যে প্রস্তুতি গ্রহণ করা ওয়াজিব এটা রাসুল সাল এই কৌল থেকেও স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি নাকি না করে মারা গেল শাখার উপর তার কি হয়েছে মৃত্যু হয়েছে তো যুদ্ধের কল্পনা রাখা যুদ্ধের ইচ্ছা রাখার মানদণ্ডার কোনটা যদি তারা বের হওয়ার ইচ্ছা রাখতো তাহলে কি নিতো প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করে নাই এর অর্থ হয়েছে তার মধ্যে কিনে যুদ্ধের ইচ্ছা নেই যুদ্ধের কিনে ইচ্ছা নেই মুনাফিকির মধ্যে আছে মৃত্যু বহন করবে মুনাফিকের একটি শাখার উপর তাহলে প্রস্তুতি হীন অবস্থায় যদি বেঁচে থাকে তাহলে মুনাফিকির শাখার উপর সে বেঁচে নেই কিসের উপর বেঁচে আছে মানে মৃত্যু হচ্ছে মুনাফিকের শাখার উপর এর অর্থ হয়েছে কি সে ছিল কিসের উপর মুনাফিকির শাখার উপর আউল নবী সাল আলহাম আরেকটি বাণী মানিমার যে নাকি তারপরে প্রশিক্ষণ গ্রহণ করার পরে ভুলে যাওয়া এটা বড় কঠিন ভ্রমক এখানে ওহো আমা ক্রুহন কামা কঠিন ভাবে ঘৃণীত বস্তু তারা কাহুিত এখানে রাসুল সাল্লাই নিন্দা জানিয়ে গেলেন ইমানবী বলতেছেন যে কঠিনভাবে নিন্দা গাপন করছেন কিছুর উপর যে প্রশিক্ষণ গ্রহণ করেছিল পরে কি করেছে সে ভুলে গিয়েছিল কলতু এই পরিমান ওই ব্যক্তির জন্য যে নাকি শিখলো তারপরে এর উপর কন্টিনিউ করল না এটাকে ধরে রাখল না বলে যাওয়ার উপক্রম হলো শিখেছে আলসেমি করে পরে কি করছে সেরে দিয়েছে এই ব্যক্তির জন্য যদি ধমক হয় অলসের জন্য তাহলে বিমুখের জন্য যে এটাকে গুরুত্বই দেয় নাই শিখেই নাই তার জন্য ধমকটা কোন অলসের উপর ধমক বড় না বিমুখের উপর ধমক বড় অলসের জন্যই ধমক বিমুখের জন্য কোন ধমকাম ইয় শিখলই না জীবনে প্রশিক্ষণেই গ্রহণ করলো আসে পেট মোটা হয়ে অবশ্য থাকে। হয়ে মরতে আসে এখন এই ব্যক্তির অবস্থাটা কি হবে আদিল্লাতুন ওঃরা এখানে আরো অন্যান্য অন্য দলিল রয়েছে প্রশিক্ষণ ওয়াজিব হওয়ার উপর প্রত্যেকটা মুসলমানের উপর সামরিক প্রশিক্ষণ কি এটা ফরজ যদি কি না থাকে উজর না থাকে উজর থাকার কথাটা ভিন্ন আরেকজনের কথা নিয়ে আসছে কি প্রশিক্ষণ গ্রহণ করা এটা যদি ব্যবহার না করা যায় ব্যবহার না করা গেলে অস্রের কি দা ও আলতে ইবান কোনো অস্ত্রের উপর ধীরে ধীরে উন্নত থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করা এটা সুন্দরভাবে তাকে ব্যবহার করার দিকে নিয়ে যায় কোন অস্ত্রের শুধু আপনি সাদা পরিচালনা জানেন এটাই অস্ত্রের কি হয় প্রশিক্ষণ হয় না এটার উন্নত পরিচালনাটা এর ব্যাপারে কৌশল এর ব্যাপারে শিল্পটা বুঝা এটা হইল এটাকে পরিপূর্ণ ব্যবহারের ব্যবস্থা উন্নত প্রশিক্ষণটা গ্রহণ করা আমাকেও প্রাশিক দেওয়া হবে আপনাকে আমি পড়াগুলো আপনার সাথে কেন আপনি উন্নত প্রশিক্ষণ নিয়ে আমি নেই আমিও বাইক চালাইতে পারি আপনিও চালাইতে পারেন প্রশিক্ষণটাকে দিনে দিনে কি করতে হবে উন্নত করতে হবে দা ইবান এবং সর্বদা প্রশিক্ষণটাকে রাখতে হবে চালু রাখতে হবে এটা করলেই ইউ এই অস্ত্রটা দিয়া যেই পরিমাণ উপকার গ্রহণ করা সম্ভব এই যথেষ্ট পরিমাণ সম্ভাবনাটাকে কাজে লাগানো ইস্তেহাল শুধু কোন অস্ত্রের প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধেই এটাকে সফলতার সাথে ব্যবহার করতে কি হবে সক্ষম শুধু অস্ত্র থাকলে সফলতার সাথে ব্যবহার করতে হবে না ট্যাটার যুদ্ধ দেখেছি ট্যাটার যুদ্ধের মধ্যে কি করে আপনাকে আর আমাকে নামিয়ে দিলে আমার আর আপনার পা থরথর করে কাঁপতে থাকবে ওরা কি করে মুখোমুখি হয়ে একজন পেটে আঘাত করে গানে আঘাত করে মুখে তার কােনি পা কাঁপতে কাঁপতে এখন পাকি হয়েছে এখন আর যুদ্ধ দেখলে সে কি হয় না আমাদের এখানে যদি একটা বোমা পোটে একটা গুলি আওয়াজ হয় আমরা কি হয়ে বদ হাওয়াজ হয়ে যাব। যে বধ হাওয়া যাবে সে থরথর করে কাঁপতে থাকবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সে বাঁচতে পারবে কিন্তু যে বারবার অবস্থার সম্মুখীন হওয়ার পরে নিজের উপর কন্ট্রোল এনেছে বৌ ফুটলেও সে নরে না সে যে পরিমাণ অবস্থা রাখে কন্ট্রোল করে বেঁচে আসতে পারবে সফল হয়ে আসতে পারবে ওনারা পারবে এই জন্য যে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা সে তার অস্ত্রকে সফলতার সাথে ব্যবহার করতে পারবে আম্বাল মোকাহাতিলো ইরুল মুদার রা বে ফালা ইস্তাফি দু হাহি কামাই আম্বাল প্রশিক্ষণহীন যুদ্ধা অস্ত্র দিয়ে যথাযথভাবে উপকার গ্রহণ করতে পারবে না প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি অপ্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির উপর সহজেই বিজয়ী হয়ে যায় অস্ত্র কাছে একজনের প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ নেই জয়ী হবে কে স্বাভাবিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইলা এখন আমরা তো কই যে না আমাদের প্রশিক্ষণ লাগবে না আমরা ইস্তাল ইসিলাহ ইসলামের পূর্বেও আরব জাতি অস্ত্রের প্রশিক্ষণ তারা কি করত গ্রহণ করতো ইলজাম ইলজামিয়ান কিন্তু তাদের প্রশিক্ষণ গ্রহণ করাটা বাধ্যতামূলক ছিল না ফাকা না বিহাসবি ফাঁকান কারো কারো মন অস্ত্রের দিকে দাবিত হতো না এই জন্য তার অস্ত্রের প্রশিক্ষণ কি করতো না গ্রহণ করত না কালাম্মা জা আল ইসলাম ইসলাম যখন আসলো আমারা বিত্তাদ রিবে ও হাত পা রিবে নির্দেশ দিয়েছে এবং এর জন্য উৎসাহও দিয়েছে নির্দেশ দিয়ে অবধারিত করে দিয়েছে আবার অবদারিত করে দিলে তো কাজটা কষ্ট হয় এই জন্য বিভিন্ন অস্ত্র বহনকারী বহন করতে সক্ষম প্রত্যেকটা মুসলমানের উপর জেহাদ কি ফরজ হয়তো ফরজা কেফের অথবা ফরজা আইন বাকি ফরজ ফাল মুসলিম মুসলিমিন। মুসলিম সেনাবাহিনীর মধ্যে মুসলিম প্রত্যেকটা সদস্য মুসলমানদের মধ্যে আর অসন্ আর অসামরিকের কোন কিনেই ভাগ নেই এটা কাফেরদের পরিষা একটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য তারা সামরিক আর অসামরিক নাগরিক বানাইছে সামরিক আর অসামরিক কিছু নেই মুসলিমদের মধ্যেও সামরিক অসামরিক বলতে কিছু নাই কাফেরদের মধ্যে সামরিক অসামরিক বলতে কিছু নাই ইসলামের পরিভাষা কাফের সব কি ফলে মুসলিম আর কুন্হ মুসলিম মুসলমানরা প্রত্যেকেই মুসলিম সৈন্যবাহিনীর সেনা সদস্যিদি সভা আল্লাহর পথে জিহাদ করে যেন আল্লাহর কালিমা সারা পৃথিবীতে হয় আলিমার রমিয়া এর মধ্যে থেকে একটা হলো রাসুল সালিসাম বলেছেন জেনা যে নিক্ষেপ এর কৌশল শিখল অতপর ভুলে গেল সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়ুমারিস আর রমিয়া বাদ আন বালাগু শৈতাল মুতাকিমাতা অনেক বড় বড়ো ওলামা এবং ব্যক্তিদেরকে দেখা গেছে যে তারা একেবারে জীর্ণ শীর্ণ পৌঁছা যাওয়ার পর তারা প্রশিক্ষণ রাবা নাসমা ফালুনা যখন এই বয়সে উপনীত হওয়ার পরেও এই বিষয়গুলির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করা হইতো যে আপনার এই জীর্ণ শীর্ণ বার্ধক্যের অবস্থায় এই প্রশিক্ষণ নেওয়ার কি প্রয়োজন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়তো। অথবা তাদের এই প্রশিক্ষণ নেওয়ার কারণে মানুষে মানুষের তাদের দিকে কি করতো তাকাত বুড়া এখন কি করতেছে জোয়ানদের মতো এই প্রশিক্ষণ নিচ্ছে এইভাবে যখন মানুষের রাবের নজরে আশ্চর্যের দৃষ্টিতে তাদেরকে দেখতো আজ মুস্তাকিবিনা এই আশ্চর্য বুধকারীদেরকে আর এই প্রশ্নকারীদেরকে তারা উত্তর দিতেন বিহাদ এই হাদিস দিয়ে যে প্রশিক্ষণ নিল পরে কি করলো ভুলে গেল সে রাসুল কি নয় উন্মত নয় না বলে রাসুল ধমকি দেওয়া এটা কি ছোটোখাটো কথা বলতো ওমিনাল্লাহ দিন আস্তমার রুফ ইত্যাদ রিবে আলার আমির সাহাবিও তাদের সেই বার্ধক্যে উপনীত হওয়ার পরেও তাদের নিক্ষেপের প্রশিক্ষণের উপর যারা কন্টিনিউ ছিলেন এদের মধ্যে একজন হলেন অকবায়বনে আমের সাহাবি রসুল সাল্লি সাল্লাম রাবিউল হাদিস এই প্রশিক্ষণের এই হাদিসের যিনি ছিলেন ছিলেন। বর্ণনাকারী কী করেছিলেন বর্ণনা করেছিলেন হাদিস আনহু দাদারুর বাহু হিসিহি তিনি এই হাদিস উল্লেখ করেছেন যখন তার থেকে এই হাদিস বর্ণনাকারী তাকে প্রশিক্ষণে কি দেখছেন লিপ্ত দেখছেন এবং সে আশ্চর্য হয়েছে সে আশ্চর্য হওয়ার পরে তাকে এই হাদিস কী করছেন তিনি শুনিয়ে দিয়েছেন এইভাবে সে ওই লোকে কি করছে তার থেকে হাদিসটা শুনলো শুনে পরে বর্ণনা করলো পরাকা মাফি সহিম মুসলিম এরপরে তিনি থেকে এই হাদিসটা বর্ণনা করলো যেমন সহিমসলিমের চহান লাগ নাজ চহাতেললো ূকাশ